ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين المكتب التعاوني للدعوة والارشاد وتوعيه الجاليات بأبها السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন আপনাদেরকে জানাতছি আন্তরিক বিগত দুটি পর্বে আমরা সালাতের করে দশটি গুরুত্ব আলোচনা করেছিলাম আজকের এই তৃতীয় পর্বে আমরা আরো পাঁচটি সালাতের গুরুত্ব নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই এবাদতের মধ্য দিয়ে একজন বান্দাকে দুটি ভয়ঙ্কর জিনিস থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় সোনান আত্মীর নিজের বিদে হাদিস এসেছে আল্লাহরসুল্লাহ আল্লাহ বলতেছেন আদায় করবে কোতে বাতলাহ ওই ব্যক্তির জন্য দুটি জিনিস থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয় এক নম্বর বারো আতমান নিফাকি মুনাফেকের খাতার থেকে তার নাম মুছে ফেলা হয় দুই নাম্বার। জাহান নামের আগুন থেকে তাকে মুক্তির দিয়ে আমাকে নামের শাস্তি থেকে আমাকে হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের মধ্য দিয়ে আল্লাহ সবহান তার বান্দাদের গুনাগুলো ক্ষমা করে থাকেন আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম থেকে আবু হরায়িয়্লাহ আহ একটি হাদিস বর্ণনা করেন রসুল্লা সাল্লাম একদিন সাহাবিদের কে প্রশ্ন করলেন আর তুম তোমরা কি ভেবে দেখেছ না তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে রাত এবং সেই নদীতে যদি তখন রসুর সাল্লাম বললেন এটাই হচ্ছে এই সালাতের মধ্য দিয়ে বলতেছেন আব্দা ইদা কাম আল সালাতে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় উত কুলিহা তার সমস্ত গুণাগুলো নিয়ে আসা হয় আল্লাহ এবং সে গুণাগুলোকে তার কাদের উপরে রাখা হয় ফাঁকুল্লামা রকাযাদা যখন না প্রতিবার রুক এবং কাদে জমা হওয়া সেই গুনাগুলো এ সলাদ ১৩। যে কারণে একজন মুসলিম এ সলাধ আদায় করতে বাধ্য বা তার এ সলাধ যথা নিয়মে আদায় করা উচিত সলাদ হচ্ছে মহান আল্লাহ সুবাহান তালার এক নির্দেশের বাস্তবায়ন সাথে রুকু করো আল্লাহ সোবাহা একই সুরার ভিতরে তোমরা সলাাদগুলো সংরক্ষণ করো তোমরা পাশক্ত সালাদ নিয়মে আদায় করো বিশেষ করে মধ্যবর্তী সলাদ এবং আল্লাহর সামনে তোমরা বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও চোদ্দ যে কারণে একজন মুসলিম পাশক্ত সালাদ আদায় করতে বাধ্য বা তার উচিত এই সলাদগুলো আদায় করা তা হচ্ছে এই সলাদ কেয়ামতের সেই বিভীষিকাময় অন্ধকারের মধ্যে আলোকবর্তিকার কাজ করবে যারা পাশক্ত সালাদ যথানিয়মে যথাসময় আদায় করবে কেয়ামতের সেই ভয়াবহ অন্ধকারে তাদের জন্য কোনো অন্ধকার থাকবে না অন্ধকারে যারা মসজিদমুখী হয় অন্ধকারে যারা মসজিদের দিকে এগিয়ে যায় সলাৎ আদায় করার জন্য তাদেরকে আপনি সুসংবাদ দিন বিনুর এত পরিপূর্ণাঙ্গ একটি সামনের দিকে পনেরো যে কারণে এই সালাদ একজন মুসলিমের আদায় করা উচিত বা যে কারণে একজন মুসলিম এই সালাদ আদায় করতে বাধ্য আল্লাহ সোহানার কাছে কত না কিছু পছন্দের কে না হতে চাই আমরা আল্লাহর কাছে পছন্দের বান্দা বললেন আল্লাহ রসুলকেল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল প্রিয় কর্ম কোনটি রসুল্লাহ সাল্লাম বললেন সময়ে সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কতই না সুন্দর কতই না মহামূল্যবান এই সালাদ এই সালাদ আমার জান্নাতের গ্রানটি এই সালাত আমার মুসলমানিত্ব টিকিয়ে রাখে এই সালাত আমার সাথে আল্লাহ সম্পর্ক রাখে। এই সালাত মধ্য দিয়ে আমার ইসলামকে হারাতে হয় আসুন আমরা এই সালাতের গুরুত্ব অনুধাবন করি বোঝার চেষ্টা করি এটা আমার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে আমার সম্পর্ক যার সালাত নেই তার ইমান নেই যার সলা নেই তার ইসলাম নেই সে কখনোই মুসলিম থাকতে পারে না কারণ সাহাবিরা সকলে একমত যে সলাতেই হচ্ছে ইসলামের একমাত্র কর্ম যা ছেড়ে দিলে আর ইসলামের ভিতরে ব্যক্তির কোনো অংশ থাকে না আসুন আল্লাহ সুহান আমাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করে পাশত্য সলাাত যথাসময় যথানিয়মে নবী করিম সাল আলাই ওয়া সাল্লামের বিশুদ্ধ পদ্ধতিতে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়না আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসল আল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين